الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شرور أنفسنا ومن سجئات أعمالنا من يهده الله فلا نذلناك ومن يدلله فلا هادي لك ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أجها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الزمعة فسعوا إلى ذكر الله وذلوا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قزي في الصلاة فانتسلوا في الأرض وابتقوا من قضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. فقال رسول الله صلى الله تعالى عليه وسلم التاجر صدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين أو كما قال عليه الصلاة والسلام فاكما تردوا شريك فاكورين اللهم صل على محمد وعلى آل محمد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 শুক্রিয়া আদায়ী আল্লাহ পাক রীন এই ফসাদের জামানায় জাতির এই ক্রান্তি লগ্নেও মহান রব্বুল আমাদেরকে কবুল করে তার ঘরে আসার তৌফিক আয়াত আমি তিল করেছি এবং আলাই অসংখ্য হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আমি আপনাদের সামনে তিলাহত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আব্দুল আলমসাদ করতেছেন তোমাদের নামাজ সমাপ্ত হবে নামাজ শেষ হয়ে যাবে তো তোমরা জমিনে ছড়িয়ে পড়বে এবং আল্লাহ ফজল আল্লাহ নিয়ামত আল্লাহ তালিক তোমরা অন্বেষণ করবে সামনে পহেলা মে এই মে মে দিবস সম্পর্কে আলোচনা করতে হবে এটা শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে এখানে শ্রমের কিছু বিষয় রয়েছে অর্থনীতির কিছু বিষয় রয়েছে পুঁজিবাদী অর্থনীতি আর ইসলামী অর্থনীতি দুই অর্থনীতির মধ্যে বেশ খানিকটা পার্থক্য রয়েছে এ বিষয় আলোচনা করতে হবে শ্রমিকের অধিকার সম্পর্কে আলোচনা করতে হবে আজ সারা বিশ্বে সব জায়গায় স্লোগান উঠতেছে শ্রমিকের অধিকার সম্পর্কে श्रमिक सम्पर्क समस्या समाधान ही हमसेना श्रेणी लोक तारा पुजी गढ़ते गढ़ते पहाड़ समपरिमाण तर पुजी ता जमा कर लोक के तार একেবারে ফকির বানাইতে বানাইতে তারা তারা নামিয়ে দিয়েছে মর্যাদা দিয়েছে ইসলাম শ্রমিকের পাওনা আদায়ের জন্য যে ভূমিকা রেখেছে এটা লেলিন কারমার্স পুঁজিবাদী সমাজবাদী রাজতন্ত্র গণতন্ত্র কিছুতেই সেটা দিতে পারে নেই ইসলামকে কখনো সমর্থন করে না ইসলাম শ্রমিকের অধিকার সম্পর্কে আজ রাহু বাবুলা আইরফাহ তোমরা শ্রমিকের অধিকারকে পরিশোধ করো তার শরীরের ঘাম সুথানোর আগেই একজন শ্রমিক যখন तुम्हारे नियंत्रण श्रमिक घर शर शूखान आगे तरह परिशोध कर दाओ इनासूल घोषणा यही यहां इसलमी अर्थनीति इसलामी अर्थनिस्तवयदीरा तरह पुजीनापरिमा पुजी घड़ते लक्ष श्रमिकर घर बनीमय तुजी अर्जन कर लक्ष श्रमिक के तरा फाकि दिए शुद्ध क्या क्या ही कराई दीचित्राज शेषी तुम्हरा जमीन छड़िए पड़ो अर्थन तुम्हारा खोज करो दीदी अन्वेषण करो दीदी अन्वेषण कर इूषण नये क्षेत्र করা ব্যবসা বাণিজ্য করা এগুলো দোষণীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের পক্ষ থেকে আরো প্রশংসনীয় ব্যক্তি রাত যাপন করলো রাতে ঘুমিয়ে পড়লো এমন অবস্থায় দেশে ক্লান্ত হয়ে পড়েছে সারাদিন সে রিধি কের করেছে রিধি খোঁজ করেছে क्या करूक ना क्यों सारा दिन अवसदग्रस्त अवस्था रात घूमिए पड़े आल्ला से जन राे घूमिए पड़ल तर समस्त गुणा के अल्लाह तला माफ कर दीबें बन इसमाम श्रमिक के मर्यादा दिए इसम अर्थनीति मूल्यान कर अल्लाह रसुलच्चार मुखे खाना तुम दाओ इटा तुम्हारे छत्का दीदी मुखे खाना तुले दिवार मुखे खाना तुले दीब इटा सबसे उत्सम छत्का सांसारिक कम जीविका अर्जन करबर सबका अल्लाह रसुलर दिए क्यों उत्साह प्रदान कर घरे बसार्जन अनुमति दें नहीं बर आल्ला सतान तरह बाबा भाई स्त्री पुत्र এদের জন্য দশ পাক এই আয়াতবার মধ্যে বলতেছেন আমি দুনিয়াকে তোমাদের জন্য বিস্তৃত করে দিয়েছি বিছায় দিয়েছি প্রশস্ত করে দিয়েছি তোমাদের জন্য তোমরা সেখান থেকে জীবিকা অর্জন করো ঘরে বসে থাকার অনুমতি নেই ঘরে বসে থাকার অনুমতি নেই ঘরে বসে থাকব আর বলবো আল্লাহ তুমি ঋদিক দাও আল্লাহ তুমি খাবার দাও আল্লাহ আমার মুখে বলেন এইভাবে থাকার কথা আল্লাহ তালা পবিত্র কুরআনে কোথাও বলেন নেই রসুল্লাহ বলেন নেই আল্লাহ রসুরিপ সাফ করতেছেন আল্লাহম্মার জুতিনি কোনো ব্যক্তির জন্য এটা দায়েজ হবে না কোনো ব্যক্তির জন্য এটা সমীচীন হবে না উচিত হবে না সে ঘরে বসে থাকবে দিদি কে অন্বেষণ করবে না কাজ কারবার করবে না শেখ খামার করবে না দোকান করবে না কারখানা করবে না সে ঘরে বসে থাকবে আর বলবে আল্লাহম্মার জুক নি আল্লাহম্মার জুক নি আয় আল্লাহ তুমি আমার মুখে খানা পৌঁছায় দাও আল্লাহ তুমি আমার মুখে খানা পৌঁছায় দাও আল্লাহ কবুল করবেন একথা তো তোমাদের সকলের জানা আছে অপাদ আলিমা একথা তোমরা সকলের জানো তোমাদের সবার জানা আছে আন্না সামালান ওরা সিদ্ধান যে আকাশ কখনো স্বর্ণ বর্ষণ করে না আকাশ কখনো রোপ্য দর্শন করে না আকাশ থেকে মেঘ হবে আর ওখান থেকে স্বর্ণ রূপা দোলা আল্লাহ বলছেন এরকম হবে না আল্লাহ রসুল বলছেন এরকম হবে না অতএব তুমি এই আশায় কখনো বসে থাকো না যে আকাশ থেকে এরকম রিজিক এরকম বৃষ্টির মতো রিজিক পড়বে বৃষ্টির মতো এরকম ভাবে তোমার উপরে খাদ্য নাসিল হবে আর তুমি সেটা ঘরে বসে বসে খাবে এই আশায় তুমি ঘরে বসে থাকবে এই অনুমতি তোমাকে দেওয়া হয় নাই এই রকম বসে থাকাও এটা জায়জ নাই। কি বললাম বলেছেন যে তুমি অন্বেষণ করতে থাকো খোঁজ করতে থাকো কষ্ট করতে থাকো আর আল্লাহর কাছে চাইতে থাকো আয় আল্লাহ তুমি দাও কষ্ট করো আর আল্লাহর কাছে চাও তুমি খেত খামার করো আর আল্লাহর কাছে চাও আল্লাহ তুমি খেতের মধ্যে তুমি পসল দাও ফসল জেনেওয়ালা আল্লাহ করতে হবে না আমার আমি যে গাছের থেকে আম দেখি এই আম এই আম গাছের থেকে এমনি এখানে আল্লাহ আল্লাহতলা দিয়েছেন এরকম একিন করা তবে আল্লাহ তালা রিজিক আমাকে দেন কোনো ভাই মাধ্যমে রিজিক দেন জমিনের মাধ্যমে ফসলের মাধ্যমে তরমুজের বস্তা ঘরে পৌঁছায় দাও সারা জীবন যদি আল্লাহর কাছে দোয়া করি কোনো দোয়া কবুল হবে না বাস্তবান হবে না তো আমার খেত করতে হবে জমিন করতে হবে জমিনে ধান গুনতে হবে ধান রোপণ করতে হবে আর কিন্তু কারখানার মাধ্যমে আমার উত্তম রিভিকের ফায়সালা করে দাও এবং হালাল ব্যবসা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আমি গাছ লাগাবো আল্লাহর কাছে দোয়া করব। আমার একিন থাকবে গাছের উপরে না একই আল্লাহর উপরে আমার কারখানার উপর একিন নাই এক আল্লাহর উপরে করতে হবে কার উপর আল্লাহর করতে হবে কারখানার উপর নাই করা কারখানা আমাকে খাওয়ায় না গাছ আমাকে খাওয়ায় না জমিন আমাকে খাওয়ায় না আমাকে খাওয়াই কে আল্লাহ তালা জমিনের মাধ্যমে কারখানার মাধ্যমে দোকানের মাধ্যমে কলকারখানার মাধ্যমে গাছ গাছালির মাধ্যমে আল্লাহ তালা আমার মুখে রিক পৌঁছাই দিচ্ছেন এগুলোকে আমার চেষ্টা করতে হবে आ करतेखानी भरोसा करते कतो शिक्षित डॉक्टर रास्ते रास्ते घुरुठा भात क्योंकि कत मास्टर डिग्री कमप्लीट करा কোন রকম ডাল ভাত খেয়ে সে বাঁচতে পারে না আর তার পাশের বাড়িটা একটা টিপসই দেওয়ার জন্য অথচ সে লক্ষ কোটি কোটি টাকার মালিক আর আমার পাশের বাড়ির একটা ছেলে সে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে সে এরকম এরকম ভাবে অর্থনীতির উপর লেখাপড়া করেছে কিন্তু সে আজ পাঁচ টাকা টাকার মূল্যের পাঁচ হাজার টাকার একটা সে চাকরি করে কোন রকম ভাবে তার জীবন চালানো কষ্টকর তো এটা বুঝে আসতে হবে এই আমার লাগতে হবে যে আমার মিধা আমার মিধা আমার চরম আমার টেকনিক আমার কৌশল এগুলো আমাকে রিজিকির ব্যবস্থা করতে পারে না যদি করতে পারতো তাহলে সমস্ত শিক্ষিত মানুষরা হয়তো বড় লোক আর ধত কিন্তু গরিব মানুষ যারা অশিক্ষিত মূর্খ যাদের ব্রেন নেই এরা সব একেবারে রাস্তার ফকির হয়ে যেত কিন্তু না আল্লাহ এরকম করেন আল্লাহ আমাকে আল্লাহ আমার কিন্তু আল্লাহ কারখানার মাধ্যমে ফয়সলা করতেছেন আল্লাহ তালা খ্যাতের মাধ্যমে আমার ফয়সলা করতেছেন কিন্তু আল্লাহ তারা বলেছেন এগুলোর মাধ্যমে আমি তোমার ফয়সলা করতেছি এগুলো তুমি সঠিক পরিকার চালাও আমার খ্যাত আমি ভোপন করব, আমার খেটখানার করবো এই যে আল্লাহ রসুলের তরিকায় আমি দোকান করবো আল্লাহ রসুলের তরিকায় আমি যদি আল্লাহ রসুলের তরিকায়সুলের ব্যবসা করতে পারি আমি যদি খেট খানার করতে পারি আমি আল্লাহ রসুলের তরিকায় যদি আমি কারখানা করতে পারি তো আমার এই কারখানা থেকে যত সম্পদ আসবে আমার খেত থেকে যত পছল আসবে আমার গাছ থেকে যত ফল আসবে প্রত্যেকটা পটল প্রত্যেকটা টাকা আমার জন্য সব হয়ে যাবে বলেন সুবাহ আর আমি কি হব আমি যে সবভাবে ব্যবসা করেছি আজানের আওয়াজ যখন আমার কানে করছে আমি খেতে আছি আমি কাজ করতেছি তো সাথে সাথে আমি কাজটা বন্ধ করে দেই না আজান দিচ্ছে আমি জোর দিয়ে মসজিদে চলে যাই যদি মসজিদে আসা সম্ভবও না হয় তো ওই খেটের উপরে ওই ধান খেতের মধ্যে দাঁড়িয়ে আমি আল্লাহ আকবর বলে যদি আদাম দিতে পারি আর ওখানে যদি আমি নামাজ পড়তে পারি আল্লাহ রসুলের খালিসের মধ্যে বলেছেন যেই ব্যক্তি ক্ষেতের মধ্যে থেকে আদাম শোনার পরে সে ওই ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আদাম দেয় এরপরে ওখানে আজান দিয়ে ইগামক দিয়ে নামাজ পড়ে তো কম পক্ষে তার লক্ষ রহমতের ফেরেস্তা তার সাথেও জামাতে সামিল হয়ে যান বলেন শুভা এইভাবে যদি আমি ক্ষেতের মধ্যে কাজ করতে পারি আমার ক্ষেতের ফসল আসবে কিন্তু এই ফসলের প্রত্যেকটা দানায় দানা একটা করে বয়সে যাবে আমি এই ভাবে যদি ক্ষেত খামার করতে পারি আমি ফসল করব তো আল্লাহ রসুলের পরিকায় হয়ে যাবে আমি কি আমাদের ময়দানে আল্লাহ রসুলের সাথেই আমি জাননাতে যেতে যেতে পারবো বলেন শুভা আমি ব্যবসা করব আমি দোকান করবো আমি কারখানা করবো এটা নিষিদ্ধ নয় বরং এটা গুরুত্বনকারী আল্লাহ তালার বন্ধু আল্লাহ তালার দোস্তরেন্লাহ আল্লাহ রসুল হাবিবেন শ্মিল হালালি ফরিদাত বাদল ফরিদা আল্লাহ তালা যে ফরজ আমাদের উপর নির্ধারণ করেছেন নামাজ ফরজ রোজা ফরজ ফরজ এই ফরজের পরেই হালাল রিদিক অন্বেষণ করাও ফরজুবাহ আল্লাহ আমি উঠাইবো না আমি কোনো মিথ্যা কঠন করবো না মিথ্যা প্রতারণা ঢোকার কোন আশ্রয় আমি নিবো না মিথ্যা কথা বলে আমি পণ্য বিক্রি করবো না আমি সত্য কথা বলে আমি সালাল ভাবে আমি পণ্য বিক্রি করব। এইভাবে যদি আমি পণ্য বিক্রি করতে পারি এইভাবে যদি আমি ব্যবসা বাণিজ্য চালাইতে পারি আল্লাহর করতেছেন আর তাজির সাধুকুল একজন সাদুক একজন তাদের সদুক তাদের একজন সৎ ব্যবসায়ী যে মিথ্যা রশ্রয় না ঢোকা রশ্রয় না পুরো তার রশ্রয় না বেজাল বিক্রি বিক্রয় করে না এইভাবে সঠিক বিক্রয় করে সঠিক কথা বলে এই সমস্ত নবীগণের সাথেই সে জানাতে দেবে বলুন মান নী জিন অসিদ্ধিজীন সে দুনিয়ার যত সিদ্ধি আছে দুনিয়ার যত সত্যবাদীরা আছে যাদের জীবনে যারা জীবনে একটা কথা মিথ্যা বলি নেই একটা কথা মিথ্যা বলি নাই। এদেরকে সিদ্দিক বলা হয় সিদ্দিক বলা হয় কাদেরকে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নেই এদেরকে সিদ্দিক বলা হয় আবু বক্কর রাজি আল্লাহ সিদ্দিকে একবার বলা হয় দুনিয়ার সবচেয়েতে বড় সত্যবাদী নবী রসুল পরে সত্যি তো সত্যবাদী কে আউু বক্কর সিদ্ধিক রাজি আল্লাহ তরানু সিদ্দিক মানে সত্যবাদী এই আমরা আবু বাক্করকে সিদ্দিক বলি সিদ্দিক তার নাম নয় আল্লা রসুল তাকে সিদ্ধিক উপাধি দিয়েছেন তো আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন যেই ব্যক্তি সত্যবাদী সত্য ব্যবসা করবে বেজার মুক্ত ব্যবসা করবে ওই ব্যক্তি সাথেই জানাতে যাবে বলেন সুবাহের সাথে খন্ডকে যেখানে যে সমস্ত রসুলের সাথে যেই সমস্ত সাহাবা ইকরাম শাহাদত বরণ করেছেন তায়েফের ময়দানে তাবুক যুদ্ধে বিভিন্ন যুদ্ধে সাহাবা ইকরাম যেই সমস্ত সাহাবা ইকরাম শহীদ হয়েছেন শাহাদত বরণ করেছেন তাদের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছেন আল্লাহ রসুল বলতেছেন যারা সব ব্যবসায়ী সালাল ব্যবসায়ী তারা ওই সমস্ত হয়েছেন ওই শহীদদের সাথেই তার জাননাতে জান্নাত হবে বলিজিম পান্নাবুদ্দিন আর চার নম্বর হল দুনিয়ায় যত সত্যবাদী আছে দুনিয়ার যত সালে লোক আছে যত আল্লাহ লোক আছে যত আল্লাহর এক নিষ্ঠ ভানা রয়েছেন যত সিরা আছেন যত গাউস কুতুম আছেন যত আইন আছেন যত উলামায় কিরম আছেন এরকম হজরত মালানা হাফিজুর রহমতুল্লাহ হজরত মালানা ফরতুল্লাহ শেখুল আদি সাল্লাহ রহমতুল্লাহ এই ভাবে উপরের দিকে যানত মালানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হজর নালান হয়েছে যারা নেকর সালে আল্লাহর রসুল বলতেছেন যারা সাত ব্যবসায়ী যারা নেক ব্যবসায়ী যাদের ব্যবসার মধ্যে কোনো বেজাল নাই এবং আল্লাহর হুকুমের মধ্যে কোনো খিলাপ নাই আল্লাহর হুকুমের কোনো তারক নাই এই সমস্ত ব্যক্তিরা মারা গেলে দুনিয়ার যত মেক কার বান্ধার আছে যত মুি পর লোক আছে যতুব আছে যত আল্লাহ অলিদ আছে এই অলিদের সাথেই তার জামনা সাহেব ইনশাল্লাহ সব ব্যবসা করতে ইনশাল্লাহ সব ব্যবসা করব। আজ গুরুত্বপূর্ণ একটা দিবস সম্পর্কে আলোচনা করতেছিলাম দিবসটা কি স্বাভাবিক দিবস পহেলা মে দিবস মে দিবস সম্পর্কে আলোচনা করতেছিলাম উনিশশো আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারা কাজ করবে না এরপরে তাদের যথার্থ বা উপযুক্ত বুজ্রি তাদেরকে নির্ধারণ করে দিতে হবে এই দাবিতে তারা যখন রাস্তায় বের হয়েছিল মিছিল করেছিল তখন সেই যখন শ্রমিকরা তাদের আন্দোলনকে তারা বন্ধ করে নেই এরপরে মালিক পক্ষ তাদের উপর বোমা নিক্ষেপ করে চারজন শ্রমিককে তারা এরকম নিহত করেছিল মেরে হয়েছিল। এরপরেও তারা যখন নিস্তব্ধ হয়নি তো শ্রমিকদের যে সমস্ত লিডার ছিল এই লিডারদের শুরু হয়েছে এরপরে জাতীয় এরপরে জাতিসংঘ থেকে এই শ্রমিক দিবসের এটা আন্তর্জাতিক দিবস রূপ নেয় বা লাভ করে আন্তর্জাতিক দিবস পালন করার জন্য সেখান থেকে অনুমোদন হয় এর পরে সারা বিশ্বে তখন থেকে আজ থেকে আগের থেকে এরপরে এই পর্যন্ত শ্রমিক দিবসের দিন পহেলা মে দিবসে আমাদের দেশের সারা পৃথিবীর পাওনার জন্য তারা এরকম ভাবে সমাবেশ করে মিছিল করে কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই শ্রমিকরা যতই তাদের দাবি তুলতেছেন শ্রমিকরা শ্রমিক ভাইয়েরা যতই তাদের আহ ন্যায্য পাওয়ার জন্য এরকম ভাবে ঝড় তুষান তুলতেছেন প্রতিবাদ করতেছেন কিন্তু খ্রিস্টাব্দে তখন দাবি করা হয়েছিল সর্বোচ্চ আট ঘন্টা কাজ করাতে পারবে আট ঘন্টার উপর শ্রমিকরা কাজ করবে না কিন্তু এখনো দেখেন বাংলাদেশের দূরে দূরে তাকানোর দরকার নাই, বাংলাদেশে তাকিয়ে দেখেন শ্রমিকদেরকে কয় ঘন্টা কাজ করানো হয় বলতে পারবেন সকাল আটটায় বের হয় কিসের সেই আন্দোলন কোথায় সেই আন্দোলনের দেওয়া হয় নাই নির্বিচারে এখন শ্রমিকরা যদি আন্দোলন করে মানিক পক্ষ তাদের উপর পুলিশ ললিয়ে দিয়ে তাদের উপর গুলি চালায় এইটা হচ্ছে সর্বশেষ কিন্তু আল্লাহ রসুল পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এটা আল্লাহ রসুলের নির্দেশ এরপর আল্লাহ রসুল আরো পরিষ্কার মশা জানা দিয়েছেন শ্রমিক কাজ করে যখন বাসা ফিরবে কাজ শেষ সাথে সাথেই তার মুজরি তাকে দিয়ে দিতে হবে দেরি করা যাবে না आपिल हु कबला श्रमिके मर्जदा तरह परिशोध कर दाओ तर शर घम शुखान आगे कार निर्देश आल्लर निर्देश श्रमिका निची कमी टी पुजी गढ़ते पुँजी गढ़ते गढ़ते पहाड़ परूजी गड़े और श्रमिक देथार्थ मूल्यायन करी नहीं इता सम्पूर्ण निषेध इटा सम्पूर्ण निषेध এটা সম্পূর্ণ নিষেধ যাই হোক একমাত্র ইসলামী অর্থনীতি এই দেশের সারা দুনিয়ার শান্তি শৃঙ্খলা আনতে পারে সারা দুনিয়ার সারা দুনিয়ার মেহনতি মানুষের একমাত্র স্থান হচ্ছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি ছাড়া মেহনতি মানুষের পাওনা কেউ আদায় করবে না এই দেশের সারা বিশ্বের কোন তন্ত্র কোনো মন্ত্র কোন তন্ত্রই কোনো মতবাদ কোনো মতবাদই এরকম শ্রমিকের যথার্থ মূল্যায়ন করি নাই করি নেই সারা বিশ্বের যত পুঁজিবাদ আছে যত পুঁজিবাদ আছে সমাজবাদ আছে পুঁজি তন্ত্র আছে রাজতন্ত্রে কখনো শ্রমিকের শ্রমিকের যথার্থ মূল্যায়ন করি নেই শ্রমিকদের হক আদায় করি নেই একমাত্র শ্রমিকদের হক আদায় করার জন্যই আল্লাহ রতুল পরিষ্কার ভাষায় জানাই দিয়েছেন যে তোমরা শ্রমিকের যথার্থ মূল্যায়ন করো এবং শরীর থেকে তার ঘাম শুকোনোর আগেই তার মুখ করে দাও বলেছেন পাশে আসে দাঁড়িয়েছেন রবি মোহাম্মদ রসুল্লাহ হজরতারি আল্লাহু একবার রসুলের সাথে সাক্ষাৎ করতে আসলেন রসুলের সাথে যখন যখন মুসাফা করলেন তখন শাহাদুভব হলো খুব শক্ত তো তোকে জিজ্ঞাসা করলেন তোমার হাত এত শক্ত কেন কেন্লা আমি তো শ্রমিকের কাজ করি আমি তো শ্রমিকের কাজ করি এজন্য আমার হাতে এরকম ভাবে কষ্ট আমার হাত শক্ত হয়ে গেছে সারাদিন আমি কাজের পরে থাকি আল্লাহ রসুল সাল্লাহাম শাহাদির হাত ধরলেন এরপরে নিজে মুখে নিয়ে চুন্ডন করলেন বলেন সুবাহান্লাহ এরপরে এরপরে বললেন তোমার এই কাজ তুমি যদি শ্রমিকের কাজ করো এই কাজকে তোমাকে এই কাজ তোমাকে জাননাথ পর্যন্ত নিয়ে যাবে বলেন সুবাহ তো দেখেন একমাত্র একমাত্রের সাথে সম্পর্ক রেখেছেন শ্রমিকের যথার্থ মূল্যায়ন করেছেন ইসলাম এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম কদিন বলতে পারবেন এই দেশের গণতন্ত্রের বা এই এই সমস্ত দেশের যে সমস্ত বড় বড় গলাবাজ চাপাবাজরা আছে কোনোদিন কোন শ্রমিকের হাত ধরে চুম্বন করেছে এই ইতিহাসের আপনারা বের করতে পারবেন নাই এই ইতিহাস হতে কার নবী মোহাম্মদ রসুল্লাহর এই ইতিহাস হতে নবী মোহাম্মদ রসুল্লাহার এই ইতিহাস মদিনার এই ইতিহাস ইসলামের এবং কোরআন এবং হাদিসের যে শ্রমিককে যথার্থ মূল্যায়ন করা श्रमिक के मोहब्बत करा अल्लाह रतुलटिए बारो घंटा हत्या दिन घटना अपना चाहिए गत दुदिन आपनारा देखे जुकाहत मर्माहत गोटा देश गोटा विश्व बांगे घटना के केंद्र कर मर्माहत सुखाहत জাতি এই ঘটনা এটাকে আমি দুর্ঘটনা বলি না আমি ছিল আমি ওখানে স্পষ্ট ভাষায় বলেছি যে এই ঘটনা কোনো কোনো নয়। এই এটা এটা পরিকল্পিত হত্যা এটা পরিকল্পিত হত্যা হত্যাকাণ্ড এটা এটা দুর্ঘটনা নয় দুর্ঘটনা কাকে বলে দুর্ঘটনা আমি রাস্তায় চলতেছি গাড়ি এসে আমাকে আমার উপরে যে চাপা দিল এটা হলো দুর্ঘটনা এটা দুর্ঘটনা একটা লোককে আমি ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে দিলাম তাকে এটা হত্যাকাণ্ড একটা লোক রাস্তা দিয়ে চলতেছে আমি উপর থেকে তার মাথা ইচ্ছা করে ইটের বস্তা ফেলে তাকে ওখানে মেরে ফেললাম এটা দুর্ঘটনা না হত্যাকাণ্ড হত্যাকাণ্ড গত দুই দিনের ঘটনা আপনারা দেখেছেন तीन साढ़े तीन सौ दुकान छोड़ दुकानदार एवं बैंकर् दुकान मालिकरा कहते जागे चले गए কিন্তু নিরীহ শ্রমিক যারা আমার ভাই আমার বোন যারা খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ যারা তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতনে কাজ করে এই সমস্ত নিরহ শ্রমিকদেরকে জোর করে ট্রেনে উঠায় ওই নয় তারা ভবনের পরে টেনে উঠায়। তাদেরকে হত্যা করা হয়েছে এখানে এই বিল্ডিং এর ফাটল ধরেছে এটা আজকের ওই দিনকার ঘটনা নয় এই ফাটল ধরেছে আরো এক সপ্তাহ আগে এই বিল্ডিং এর ফাটল এক সপ্তাহ আগে विभिन्न पत्र पत्रिकाय फाटल चित्र सह दूद प्रकाश कर प्रशासन नियंत्रण करते बोझा जा हत्या विचार है ना बांगे जो मेहनती मानुष के तरा खून कर मानूष तरह विचार पाई नहीं शासन कैक दिन आगे गार्मेंटे आगुन আগুনে এরকম আনার আপনার শত শত ভাই বোনদের জীবন জীবন শেষ হয়েছে তার বিচার এই ভাবে একের পর এক মেহনতি মানুষদেরকে শেষ করা হচ্ছে তার বিচার হয় নেই এটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড এইভাবে যদি শ্রমিকদেরকে হত্যা করা হয় তাহলে এই দেশে আল্লাহর গধব আসতে থাকবে শান্তি আসবে না এদেশের তো বেশি মানুষ অনেক পত্রপত্রিকায় দেখেছেন এইটাকে একটা আল্লাহর গদব বলেছেন आल्ला गजब हिस्से आख्य मानुषमान बसबा कर विपक्ष दंड राजधानी चलाफेराल्ला शांति आसबेंक गजब आसते थे एक गजब आसते थको अल्लाह रसुल शेष जमाना जख इम आघात आस मुसलमान रहा बेचे थकते कुरान ऊपर आल्लासूल सम्पर् कटूक्ति तक ओई देश वही जो अल्लाह तलार गजब ये आसते थकमी था माला छिड़े जा दाना पड़ते थके झरते थे ठीक ओ प्रक्रिया भाव आल्ला गजब आसते थक से ही गजब आसते से ही देश में जरा क्षमता छीन तरह के बोलते चाहिए सठीक विचार कर आल्ला दाबी सारा विश्व कोटी कोटी मेहनती मानुषे बर्तमान एक दाबी राना प्लान मालिक के गिरफ्तार करमूलक फांसी दृष्टानमूलक शांति রাজধানীর ওই গণভবনের সামনে তাকে ফাঁসির কাছটা ঝুলাতে হবে যাতে এই দেশের যেই সমস্ত প্রতিবাদী অর্থনীতিরা যারা মেহনতি মানুষকে কষ্ট দিচ্ছে এইভাবে তারা যেন ওখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এইভাবে যদি দুই চেকটা বিচার করা হয় এই তাজরিন ফাসনের মালিককে যে অগ্নি নির্বা নির্বাচনের ব্যবস্থা না করে শ্রমিকদেরকে নির্বম ভাবে ভিতরে আগুনি পুড়িয়ে মেরেছে এই তাজরিন ফাসনের মালিককে যদি গণভবনের সামনে সংসদের সামনে যদি আমরা এটার যথার্থ বিচার চাই কি বল হত্যাকাণ্ড ঘটিয়েছে একটা কুনি আজকে পত্রিকা দিচ্ছে একটা কুনি যার বাবাও ছিল কুলি যে তেল বিক্রি করছে এমন একজন মানুষ সেই দুই দুটো রাজা মালিক হয়েছে কোথায় এই টাকা পেয়েছে কোথায় এই টাকার উৎস এগুলো আমরা কোনো খবরও নেই না আর সে এই শ্রমিকদেরকে হত্যা করেছে এটা বাংলার ষোলো কোটি মানুষ আমার মনে হয় না এমন কারোর চোখে পানি আসতে বাকি ছিল আমার মনে হয় না এমন কোনো মানুষ বাকি ছিল যার চোখে পানি আসছি এই ঘটনা দেখে निर्माण हत्या हत्या छहलावन पांच तलामोदन भवन शिल्पलिक हत्या विचार चाहिए राना, राना फांसी दाबी करी जैक इसलम एकम श्रमिक मरदा दिए श्रमिक निराप्ता दान कर एकम्राम इनशाल्लामे सकले ठीक इनशा रसुल्ला मालिक पक्ष आोध करजान आजान पर आना श्रमिक आनी भाग भाग कर दो भाग कर आनी एक भाव के मस्जिदे पाठिए देंपर आयता भाव जख आसोड़े दिन आनी निजे चले आसु আর আপনি শ্রমিকদেরকে নামাজের জন্য আপনি কিন করতে থাকেন এইভাবে যদি আপনার ব্যবসা বাণিজ্য আপনি পরিচালনা করতে পারেন আল্লাহ পাক দুনিয়াতে আপনাকে শান্তি দিবেন দুনিয়াতে এইভাবে গজল আপনার উপর আসবে না এইভাবে গজল আসবে না দুনিয়াতে আল্লাহ তালা শান্তি দান করবেন আর পরে আল্লাহ তালা আপনাকে দেশের সর্বোচ্চ স্থান দান করেন। পর্বনা ইনশা আল্লাহ ইনশাআল্লাহ যারা দোকানদার আসি দোকানদার দোকান মালিক আছি আমাদের শ্রমিক ভাইদেরকে কষ্ট দিব না আমার কারখানার মালিক আছে শ্রমিক ভাইকে কষ্ট দিব না আমি তাকে যথার্থ উপযুক্ত তার বেতন দিব উপযুক্ত তার উপযুক্তি দিবার কথম যদি কেউ একজন শ্রমিককে খাটায় যদি তার মুজরি না দেয় আল্লাহর সে পারুমের দোয়া কিন্তু প্রবল হয় মাজলুম যেই শ্রমিক আমার কারখানায় কাজ করে দশ হাজার টাকার কাজ করে কিন্তু আমি তাকে পাঁচ হাজার টাকা দেই আট হাজার টাকা দেয় দুই হাজার টাকার টাকা আমি দেই না এটা তার উপর জুলুম করা হলো জুনুম করা হলো আপনি আল্লাহকে ভয় করেন জুন করেন আল্লাহ করেছেন কবুল করেন এক নম্বর দোয়া হলো দায়াতুল মাজলুম মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে মাজলুম কাকে বলে আপনি তার দ্বারা কাজ করাইছেন কিন্তু তার যথার্থ মুজুরি আপনি দেন একজন রিক্সাওয়ালা রিক্সা শ্রমিক সে আপনাকে বহন করে আপনার ঘরের দরজায় নিয়ে এসছে আপনার উপর কতটা হেঁটে তার মাথার ঘামতে পে পায়ে পর্যন্ত ফেলে দিয়ে এত হাফাইয়ে কষ্ট করে আপনাকে সে তার রিক্সার করে এনে আপনার বাড়ির সামনে এনে দিলেন এত এক উপর করেছেন একস্তানের মজুরি নাই তার যথার্থ মূল্যায়ন করেন ভাড়ার থেকে আপনি তার আল্লাহর আল্লাহ যদি মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তিন ব্যক্তির দুয়া আল্লাহ তারা রফ করেন না ফেরত দেন না দাওয়াতল মাজলুম এক নম্বর হলো মাজলুম ব্যক্তি একজন নৌকা চালক একজন রিক্সা কতজনকে দেখেছি হাঁটা দিচ্ছে ইচ্ছা আর বলছে ভাই বিশ টাকা ভাড়া তো দিতে হবে ভাই আমার তো অনেক কষ্ট হয়েছে ফিরে এসেই থাপ্পড় দিয়েছে এই বেটা বিশ টাকা ভাড়া বলেই থাপ্পড় দিয়েছে আপনি থাপ্পড় দিতে পারলেন আপনার শক্তি আছে কিন্তু মওলা পাক এর বিচারক ও মলাপ আল্লাহ না ইনশাল্লাহ পারবো না ভাই ইনশাল্লাহ জুলুম করবো না গরিব হোক একেবারে নিঃস্ব হোক অসহায় হোক কাউকে আমি জুলুম করবো না আমার ক্ষমতা আল্লাহ দিয়েছেন ক্ষমতার অপব্যবহার আমি কখনো করবো না আমার শ্রমিক ভাইদের যথার্থ মুজরি আমি দিব এই ভাবে যদি আমি চলতে পারি আল্লাহ তালা দুনিয়াতে আমাকে শান্তি দান করবেন করকালে আমাকে জান্নাত দান করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন